নহ্মীনুস্তির হিমিং শুরু ومن سجات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضل الا ضال واشهد الله ان لا اله الا الله وحده لا شريك সহদ অন্যমহ মদন অধুহ্লীন মনুকু্লাহ কত কলতমো তু নল মুসলিম ুহন্ন শু তো রুমে মিপিহতি ফলক মিহ মিহুম وبث منهما رجالاً كثيراً واتقوا الله الذي بِهِ মিহুম إِنَّ اللَّهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا আত্মা ইউসলি হব ফির কুম দু وَمَن يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْسًا عَزِيمًا أَمَّا بَعَدُ فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللَّهِ وَخَيْرَ الْحَدِيِ هَدِيُ مُحَمَّدٍ صلى الله عليه وسلم وَشَرَّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا وَكُلَّ مُحْدَثَةٍ بِدْعَةٍ وَكُلَّ بِدْعَةٍ دُلَالَةٍ وَكُلَّ دُلَالَةٍ فِي النَّارِ اللهم صَلِّ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ كَمَا صَلَّيْتَ عَلَى إِبْرَاهِيمَ وَعَلَى آلِ إِبْرَاهِيمَ আম Allah... ঢাকা মহানগরীর যাত্রাবাড়ী থানার অন্তর্গত মাতুয়াইল পশ্চিম পাড়া সিরাতবী সাল্লা আলাইসাল্লাম কমিটি কর্তৃক আয়োজিত পাঁচ দিনব্যাপী চৌত্রিশতম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি অত্র এলাকার বিভিন্ন মসজিদ এবং মাদ্রাসার সম্মানিত আইমাই মাসাজিদ এবং ওলামাই কারাম আমার সম্মানিত মুরব্বিয়ান আজাম আমার অত্যন্ত আদরের স্নেহের মহব্বতের যুব কিশোর শিশু বাইয়েরা এবং পর্দার আড়ালের আমার সম্মানিতা মা এবং বোনেরা আল্লাহ রবুল আলমিনের দরবারে কোটি কোটি শুক্রিয়া যে মহান রব্বুল আলমীন আমাদেরকে এই পাঁচ দিনব্যাপী ইসলামী মহাসম্মেলনের তৃতীয় দিনের শেষ পর্বে আমাদেরকে এই মোবারকময় ফজিলতময় মাজদিসে বসার পরে সে মহান রবীন্দ্র শকর আদায় করি সকলে বলি আল্লাহামদুল্লাহ সম্মানিত বায়ু বনের আলহামদুলিল্লাহ মাতোয়াইল পশ্চিম পাড়া সিরাতুল নবী সাল্লাস্লাম কমিটি যে সুন্দর একটি আয়োজন করেছেন দিন ব্যাপী বিভিন্ন বিষয় নিয়ে অনেক বড় বড় ওলামায় কারামদের নিকট থেকে কোরআন এবং ভিত্তিক আল্লাহর দিন সম্পর্কে জানার শোনার যে ব্যবস্থা করেছেন सम्मानित भू बन तीन दिन व्यापी आलोचना चलते दिन व्यापी इनशाल चल रही आल्ला जान शेष पर्त मह के सुंदर भाव सम्पन्न कर तौफिक दान कर सकते महासम्मेलन एक गुरुपूर्ण बैशिष्य हलो जत जन सम्मानित आलोचक आत खुब भलो एक दिक কারণ আমাদের দেশে দেখা যায় নাশা এগুলো দিয়ে আমাদের দেশের ওয়াজ মাহফিল সম্পন্ন হয় এজন্য আজকের এই কমিটি এই ইসলামী মহাসম্মেলনের প্রত্যেক আলোচকের নামের পাশে এক একটি বিষয় নির্দিষ্ট করে দেওয়া আছে ওর আন এবং থেকে দুই একটি কথাবার্তা বলার জন্য আল্লাহ রব আলীন আমাদের সবাইকে তৌফিক দিন আপনারা শুনেছেন আমার আলোচনার বিষয় হল কোরআন ও হাদিসের আলোকে জালিমের পরিণতি বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং আমাদের সকলের এই বিষয়টা জানা অত্যন্ত জরুরি তবে জালিমের পরিণতি কী এইটা কম বেশি আমাদের সমাজের প্রত্যেক মানুষের এই জানা জানা আছে প্রত্যেকেই জানে যে জুলুমের শেষ আছে এই জুলুমের কারণে কি হইতে পারে জালেমের কি শাস্তি হইতে পারে এইগুলো মোটামুটি কম বেশি প্রত্যেক মানুষের এই জানে অর্থাৎ আমরা বুঝি জালেমের পরিণতিটা ভালো হয় না এটা হয় কি খারাপ হয় আমাদের আলোচনার বিষয় হলো। আমরা এই বিষয় কেন্দ্রিক কিছু কথা বলার চেষ্টা করবো ইনশা এখানে আমাদেরকে কয়েকটা জিনিস বুঝতে হবে প্রথমে যে জিনিসটি বুঝতে হবে সেটি হলো জালেম কারা জালেম কাকে বলে কত প্রকারের হইতে পারে কয় ধরনের হতে পারে। এবং এই বিভিন্ন ধরনের জালেমের বিভিন্ন ধরনের পরিণতি এবং যুগে যুগে ঐতিহাসিক ভাবে কোরআন এবং সন্ন্যায় অনেক জালেম বড় বড় জালেমদের ভয়াবহ আজাবের গজবের বর্ণনা আল্লাহ রব আলিন কোরআনে কারিমের মধ্যে বর্ণনা করেছেন এই বিষয়গুলো স্পষ্ট হলে আমাদের সামনে পরিষ্কার হয়ে যাবে তাকেই বলা হয় যিনি জুলুম করেন যিনি জুলুম করেন তিনি জালেম তাহলে বুঝতে হবে জুলুমটা কি জিনিস জুলুমটা বুঝলে আমাদেরকে জালেম বোঝা যাবে না বুঝলে জালেম না। আমার সম্মানিত ইউটিউবে শুনেছেন সরাসরি হয়তো এখানে আজকে প্রথম শুনতেছেন তো আমার আলোচনা যারা ইতিপূর্বে শুনেছেন তারা জানেন বা বুঝেন যে আমরা কোনো কিচ্ছা কাহিনী গল্প গুজব শোনাইতে পারবো না যে অল্প সময় আলোচনা করব। শুধু নিরেট কোরআন এবং সুননা থেকে এই বিষয় কেন্দ্রিক কিছু কথাবার্তা বলার জন্য চেষ্টা করবো আর বিষয় কেন্দ্রিক আলোচনা করলে এর ভিতরে একটু রসকশ কম থাকে এই জন্যই অনেকে কেন্দ্রিক আলোচনা করতে চান না কারণ বিষয় কেন্দ্রিক আলোচনা করতে গেলে ওইভাবে সুট দিয়ে আমাদের দেশে ওয়াজ মাহপিলের জন্য পরিচিত দেওয়া পরিচিতি দেওয়া হয় দরকার নেই এলেম কোরআন এবং সন্ন্যার বিশুদ্ধ এলেম এটা প্রচার করার জন্য মানুষের সামনে তুলে ধরার জন্য সুমধুর কণ্ঠস্বর লাগে না এই জন্য যুগে যুগে বড় বড় ছিলেন এবং বুঝতে হবে আলোচনাটা যে এখানে আমরা কি কি বিষয়ে কথা বলতে চাচ্ছি আল্লাহ কি বলছেন আল্লাহ রসুল সাল্লাহ সালাম কি বলছেন তাহলে প্রথমে আসে আমরা আলেম কাকে বলে যারা জুলুম করে তাদেরকে বলা হয় তাহলে জুলুম কি জিনিস আল্লাহ রসুল সাল্লাস্লাম বলেন আমার মত জুলুম খবরদার জুলুমকে বয় কর জুলুমকে বয় কর জুলুম থেকে দূরে থাক কারণামতের দিনে তোমার সামনে অন্ধকার আর অন্ধকার অর্থাৎ জুলুমের পরিণতিতে কেয়ামতের ময়দানে নূর পাওয়া যাবে না আলো পাওয়া যাবে না সামনে থাকবে শুধু জুলমাত আর জুলুমাত এই জন্য আল্লাহ রসুল সাল্লা থেকে দূরে থাকুমটা কি্লাম কয়েকটা হাদি সে কথা বর্ণনা করেছেন বর্ণনাটা হইল কয়েকজন সাহাবীর ঘটনার প্রেক্ষিতে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম এই কথাটা বলছেন সালমানের নাম উচ্চারণ হয় আপনারা কেউ সাল্লা সাল্লাম ও বলেন না সবাই চুপ করে বসে রয়েছেন মনে মাতুয়ালির দিকে লাগে না নাকি লাগে তাহলে দৌরদ পড়তে হবে না যতবার নবী সালামের নাম আসবে আলোচনা আসবে আপনি কি বলবেন ভাতৃত্ব কায়ে করে দিলেন একজনের নাম সালমান আরেকজনের নাম আবুদ্দার আদি আল্লাহ দুজনেই খুব প্রসিদ্ধ সাহাবি সালমান ইসলাম গ্রহণ করেছেন এলাকায় তার বাড়ি এখন তার বাড়িতে মেহমান বানাই দিলেন সালমানু বাড়িতে গেলেন গিয়ে আবু দারদার্লাহ তাকে খাবার এনে দিলেন ভাই আপনি খান করতেছি প্রতিদিন সিয়াম পালন করেন নাকি বললেন হা ভাই আমি প্রতিদিন রোজা রাখি প্রতিদিন অনবরত রোজা রাখি সালমানু বললেন ঠিক আছে প্রতিদিন তো রোজা রাখেন আজকে আমি অনেক দূর দূরান্ত থেকে নতুন মেহমান এসেছি দেখেন তিনি ঘুমাইতে গেছেন কিন্তু আবুদ্দারু ঘুমায় না জিজ্ঞাসা করলেন কি ভাই আপনি ঘুমান না কেন घुमान आज के कर সময় তাহাজ পড়ছে পরের দিন আবুদ্দারু চিন্তা করতেছেন আল্লাহ রসুল সাল্লা কি মেহমান দিলেন আমাকে প্রতিদিন আমি নিয়মিত যে আবাদত করে আসতেছিলাম মেহমান আসার পরে আমার আবাদত আরো বাড়ার কথা কিন্তু না বাড়ায় মেহমান আসি আমার আবাদতাইহমান আসি এবাদত কমাই দিছে রাত্রে সারা রাত নামাজ পড়তে দো দিনে প্রতিদিন রোজা রাখতে দেয়া চিন্তা করে এই বিচারটা নবী সাল্লা কাছে দেওয়া দরকার এমন এক মেহমান এমন এক ভাই আমাকে দিয়েছেন যে ভাই আমার এবাদক বন্দেগি কমায় দিছে আমাকে নিয়মিত নামাজ পড়তে দেনা রাত্রে আমাকে প্রতিদিন সিয়াম পালন করতে দেনা আল্লাহ রসুল সাল্লাম বললেন সদা সালমান সালমান যে কাজটা করছে সালমান যে কাজটা তোমাকে করছে কাজটা কিন্তু সঠিক কেন সঠিক ইন্ন ইসিকা আলাইকা হাক্কান তোমার পরে তোমার রবের একটা হক নির্ধারিত আছে তোমার রবের একটা হক আছে হাক তোমার উপরে তোমার নবসের একটা হক আছে अर्थात तुम चौबीस घंटार मध्य रुटी एक हक आदाय करते नाम पढ़ी ना घुमायन घुमायफर हक आदाय कर প্রতিদিন যদি করতে থাকে। আমার নামাজ পড়তে থাকি করতে গেলে অন্য হকের ক্ষেত্রে সমস্যা দেখা দিবে দুই দিন চার দিন পাঁচ দিন সারা নামাজ পড়লাম এরপরে দেখা যাবে আর ফরস নামাজও পড়তে পারে না অসুস্থ হয়ে শুয়ে এই জন্য আল্লাহ রসুল বললেন সালমান যে কাজটা করছে এটা একেবারে সঠিক কাজ করছে তাহলে প্রত্যেককে প্রত্যেকের স্থানে হক দেওয়া। এটার নাম হলো আদল এটার নাম হলো আমানত এটার বিপরীত যখন হয় ওইটার নাম হলো জুলুম এর বিপরীত হইলে এটার নাম হলো কি জুলুম তাহলে আল্লাহ রবিনের হক আল্লাহ রে যাবে না দিলে পরিবার পরিজন আত্মীয় স্বজন প্রতিবেশী এদের হক যদি এদেরকে যথাযথ না দি এটাও জুলুম তাহলে জুলুম বিভিন্ন রকমের হয়ে থাকে আল্লাহর সাথে জুলুম হয় আর কিসের সাথে আল্লাহর জুলুম হয় বুঝেন নাই জুলুম কয় প্রকার প্রধানত তিন প্রকার এক প্রকার হলো আল্লাহ রব আলিনের সাথে জুলুম আর এক প্রকারের হলো নিজের নফসের সাথে জুলুম আরেক প্রকারের হলো জুলুম করলে এদেরকে বলা হয় জুলুম করলে জালিম না জুলুম করলেও জালিম আল্লাহর উপরে জুলুম করলেও জালিম কিন্তু আমরা সমাজে জালিম বলতে যাদেরকে বুঝি খালিম মানুষের উপরে জুলুম করলে এটাকে জালিম মনে করি কিন্তু কোরআন এবং আল্লাহ করলেও আল্লাহর হক আল্লাহর অধিকার যথাযথভাবে আল্লাহকে না দিলেও জালিম আবার নফসের হক নফসের অধিকার যথাযথভাবে নবস কে না দিলে সেও জালিম এই তিন ধরনের জুলুম এবং তিন ধরনের সাথে জুলুম করা আদম আ আর হাওয়া আলাহিম এদেরকে তো আমরা সবাই চিনি নাকি এরা আমাদের কি হয় আমাদের বাবা আমাদের দুজন আমরা সকলেই জানি আল্লাপাক তাদেরকে তৈরি করে কোথায় রেখেছিলেন জান আলমিন দুজনকে তৈরি করলেন অত্যন্ত আহসান সুরতে অত্যন্ত সুন্দর গঠনে অত্যন্ত সুন্দর আকৃতিতে তৈরি করার পরে আল্লাহ রব্বুল আলমিন বলে দিলেন বসবাস করো সে তোমা যেখান থেকে মনে চায় সেখান থেকে জান্নাতে ঘুরো আর খাওয়া দাওয়া করো খাইতে থাকো কোনো অসুবিধা নেই যা মনে চায় জান্নাতের ভিতরে যা আছে খাইতে থাকো যদি এই গাছের নিকটে যাও তাহলে তোমরা জালমের অন্তর্ভুক্ত হয়ে যাব আল্লাহ রব আলমী সর্বপ্রথম এই জুলুমের শব্দ ব্যবহার করলেন ঘুরতে থাকো খাইতে থাকো বেড়াইতে থাকো তবে একটা গাছ নির্দিষ্ট করে দিলাম এই গাছের নিকটে যাইও না যদি যাও নেওয়ার পরে আল্লাহ রব আলিন তাদেরকে জান্নার থেকে বের করে দিল এই ইতিহাস আমাদের সবার জানা বের করার পরে আদম আর হাওয়া আলাই সালাম আল্লাহ চেয়েছিলেন। সেই ক্ষমার মধ্যে বলেছিলেন রানা জল ইমানা আমরা জুলুম করছি কিসের উপরে নফসের উপরে তাহলে আদম আর হাওয়া সালাম। প্রথম যে জুলুমটা করছেন কিসের উপরে আল্লা উপরে জুলুম করে ফেলেছি যদি আপনি আমাদেরকে ক্ষমা না করেন মাপনা করেন তার আমাদের উপরে হমনা করেন্লাহ তাহলে বোঝা যায় নফ্সের উপরে জুলুম করলে ওই জুলুমের পরিণতি কি বলেন দেখি এখানে কিন্তু সব বলা আছে একই আয়াতের মধ্যে সব আছে আমরা কি হয়ে যাব। ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। তাহলে নবসের উপরে জুলুম করলে এই জুলুমের পরিণতি হইলো ক্ষতিগ্রস্ত হয়ে যাবে কোথায় ক্ষতিগ্রস্ত হবে জুলুম বলতে যে কোন গুণাহের কাজ করা আল্লাপাক নিষেধ করেছেন এই কাজটা করিও না এই কাজটা করা এটার নাম হইল নফরে সুন্দর আকৃতিতে সুন্দর গঠনে অনেক মোহব্বতের সাথে আল্লাহাক তৈরি করেছেন রব আলমিন এই শরীরটাকে মানুষের বড়িটাকে আল্লাহাক জাহান্নামের জন্য বানান নাই আল্লাপাক দুনিয়ার কোন মানুষের শরীর জাহান নামের জন্য বানান নাই কিন্তু বান্দা যখন নিজের নফ্সের উপরে জুলুম করে বান্দা যখন নিজের নফ্সের উপরে জুলুম করে জুলুম করতে করতে বান্দা তার শরীরকে জাহান নামের উপযোগী বানায় এই জন্য এই শরীরের হক এই শরীরের অধিকার হলো এই শরীরে জান্ন বানানো কিন্তু যখন কোন মানুষ এই শরীরটাকে জাহান্নের উপযোগী বানায় তখন এই মানুষটা তার শরীরের উপরে নবসের উপরে জুলুম করছে এই আল্লাহ রবুল আলমিন এই গুণাহের কাজ জুলুম হিসাবে আখ্যায়িত করেছে তত বেশি নবসের উপরে জুলুম করে যে যত বেশি জুলুম করবে গুনাহের কাজ করবে তত বেশি সে নফ্সের উপরে কি করে জুলুম করে আল্লাহর আলমিন শব্দ ব্যবহার করছেন আমার নবী আপনার কাছে তারা আসে আসার পরে আমি আল্লাহর কাছে রসল তাদের জন্য এখানে আল্লাহর আলমিন বলছেন যখন তারা তাদের নকশের উপরে জলব করে কাজ করেছি মনে হয় আমার আল্লাহ রব আলমিন জীবনে কোনদিন আমাকে মাফ করবেন না আল্লাহ রসুল সাল্লা জিজ্ঞাসা করুন ও সাহাবি গুনাটা কি এমন কি অপরাধ করেছ এমন কি গুনা করেছ যে গুণা আল্লাহ করবেন একটু বল সাহাবি বললেন ইয়ার আল্লাহ সাল্লাহ আলাইহুম ইসলাম গ্রহণের আগে জাহিনী যুগে এমন একটা সময় ছিল আমাদের এই সমাজে जन्म गहन केन्म ग मे तुम कन्या सतान तार चेहरा कलो এটা তার কাছে অনেক অপমান আমার জাহির যুগে একটা কন্যা সন্তান হয়েছিল এই কন্যা সন্তানটাকে আমি বেড়ানোর কথা বলে এক জায়গায় নিয়ে যাওয়ার কথা বলে বাড়ি থেকে রেটের মধ্যে বারবার বলতেছে বাবা তুমি এই গর্তটা কেন করতেছ আমি কিছুক্ষণ পরে ফাষণ হৃদয়ের অধিকারী হয়ে আমার মেয়েটাকে এই গর্তের মধ্যে রেখে बर दे समय मेटाजे चित दिए আমি কানে শুনতে পাই আমার কাছে মনে হয় আল্লাহ করলেও করবেন না হাদিসের মধ্যে যে বর্ণনাকারী সাহাবি হাদিস বর্ণনা করেছেন তিনি বলতেছেন যে সময় এই সাহাবি এই ঘটনার বর্ণনা দিচ্ছেন আমরা নবী সালামের চেহারা মোবারকের দিকে তাকিয়ে দেখলাম নবী সালাম এই ঘটনা শোনার পরে জিব্রিল আলাইহিসাল কোরআনে কারিমের আয়াত নিয়ে আসলেন আপনি জানাই দিন ওই মানুষটার মত কেমত পর্যন্ত যত অপরাধী দিয়েছে সবাই রে দিন যারা নিজেদের নবসের উপরে জুলুম মানি আল্লাহর নাপর মানি আল্লাহর কোনো গুণাহের কাজ করে ফেলেছ অপরাধ করে ফেলেছ মেরু রহমাত রাশ না। আল্লাহ রহমত থেকে কখনো না আল্লাহ রবিন তোমার সমস্ত ঘুনা আল্লাহ মাফ করে দিবেন কারণ আল্লাহ রবীন্দ্র থেকে নিরশ হইয় না তাহলে এই নক্সের উপরে জুলুম করলে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে আখেরাতে অন্তর্ভুক্ত হইতে হবে তবে যদি কেউ আল্লাহ রবাহ আলমিনের কাছে ছোকের পানি ফেলে কাঁদে আর বলে রবাহ আলমিন আমার নফ্সের উপরে জুলুম করে ফেলেছি ইল্লা কুন্ত আপনি ছাড়া কোন সত্যিকারের মা নাই সোভানাক আপনি হলেন সোভান আপনি হলেন মহাপবিত্র ইন্নি কুন্ত আমি তো জালমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি অন্তর্ভুক্ত হয়েছে মানে আমি গুনা করে ফেলেছি অপরাধ করে ফেলেছি শেষ রব্বুল আলমিন আমি আমার লফ্সের উপরে অনেক জুলুম করে ফেলেছি অনেক অন্যায় করে ফেলেছি রব্বুল আলমিন তওবা করে নিচ্ছি আজকে থেকে আর এই গুনা করবোনা আল্লাহ আমার অতীতের গুণাগুলো মাফ করে দেন আল্লাহ পাক বলেন এরকম তাহলে আমরা জানলাম একটা জুলুম হইলো নবসর উপরে জুলুম এই নফসের উপরে জুলুম মানে আল্লাহর যে কোনো নাফর করা গুণাহের কাজ করা এটা আল্লাহর কাছে তবা করলে আল্লাহর কাছে এখন আল্লাহর হক কি আল্লাহর অধিকার কি আল্লাহ রব আলমিনের হক হইল ওয়ালা তো কবি আল্লাহ রে আল্লাহর একত্রবাদের ভিত্তিতে আল্লাহর আবাদত করা এবং কোন প্রকারের সেরেক না করা আল্লাহর সাথে কোন কিছুকে কোন মানুষ ওলি আউলিয়া চন্দ্র সূর্য গাছপালা তরু লতা কোন কিছুকেই আল্লাহর সাথে শরিক না করা এটাই হলো আল্লাহ রব্লা আলমিনের হক আল্লাহ রব্বুল্লাহ আলমিনের এই হক নষ্ট করা এটাও জুলুম আল্লাহর হক অর্থাৎ আল্লাহর সাথে কাউকে নামু লোকমান তাঁর ছেলেকে লক্ষ্য করে যে কথাটা বলছিলেন আল্লাপাড়িমে সৌরা লোকমান এর মধ্যে বলে দিয়েছেন ও আমার আদরের ছেলে খবরদার লুক বিল্লা জীবনে কোনোদিন আল্লাহ রবিনের সাথে করিও না। না ইননা খালি জুলুম এটা বড় ধরনের মহা জুলুম আল্লাহর সাথে সেরেক করা এটা জুলমে আজিম এটা মহান জুলুম খবরদার জীবনে আল্লাহর সাথে সেরেক করিও না তাহলে সেরেকটা একটা বড় ধরনের এটাও জুলুম যে সেরেক করে সে আল্লাহনা আসান এনেছে কোন জুলুমের সাথে মিশ্রিত করে নাই অর্থাৎ জুলুমের সাথে মিশ্রিত করে নাই মানে শিরিকের সাথে মিশ্রিত করে নাই ইমান আনার পরে জীবনে কোনোদিন সেরিক করে নাই হেদায়তপ্রাপ্ত মানুষ মহতাদুন মানুষ সুহান আল্লাহ আজকে সারা দুনিয়াতে মুসলমানরা নিরাপদ কে বলেন সবচাইতে অনিরাপদ জাতি बर्तमान दुनिया सब जी शुदू मुसलिमे मारे यार मारे, मारे। अथच आल्लहर घोषणा मुसलिम दुनिया मुसलिम मार खाए क আল্লাহর শর্ত তারা মেনে জমিনে মুসলিম থর করে কাঁপত যখন মুসলিম সেরেক করা শুরু করেছে জুলুম করা শুরু করেছে আল্লাহ রব্বুল আলমিন তাদের থেকে আল্লাহর নিরাপত্তা তুলে নিয়েছেন নিরাপত্তা মুসলমানদের উপরে নাই কারণ একটা জুলুম এই জুলুমের মহা পরিণতি করুণ পরিণতি এই জুলুমের এক নম্বর পরিণতি একটা সেরেক করলে আল্লাহ রব্বুল আলমিন তার জিন্দগির সকল আমল গুলো বরবাদ করে দেন আল্লাহ একটা সেরে করলে তার সমস্ত আমল সমস্ত আমল সব ধ্বংস করে দেন এটা হলো এই জুলুমের সবচেয়ে বড় পরিণতি যা জীবনে নামাজ পড়ছেন যা রোজা রাখছেন যা এবাদত বন্দে করছেন আমি আপনার উপরে ওহিনাজিল করেছি আপনার আগে সমস্ত নবীদের কাছে একটা সেরেক করলে আল্লাহর সাথে সব ন্যাকামল বরবাদ হয়ে যায় এটা হলো এই জুলুমের মহাপরিণতি পড়ুন পরিণতি আল্লাহর সাথে জুলুমের আরেক পরিণতি হলো আল্লাফা কোরআনে কারিমে সুরা আলমায় বাহাত্তর নম্বর আয়াতে স্পষ্ট করে আল্লাহ রবাহ আলমিন বলে দিয়েছেন আল্লাহর হারাম করে দেন আল্লাহর জান্নাত এই লোকটা পাবে না যেই লোক আল্লাহর সাথে করার পরে যদি মৃত্যুর আগে থেকে ফিরে না আসে না করে আল্লাহ ইচ্ছা করলে তার সমস্ত না আল্লাপা কোরআনে সার আটচল্লিশ নম্বর আয় আল্লাপাকে স্পষ্ট করে বললেন সমস্ত নিয়ে কবরে আসে আমি আল্লাহ তার সিরকের গুণা ক্ষমা করব না আল্লাহ সির্কের মতো জুলুম সিরকের মতো অপরাধ এই গুনা গুলো আল্লাহ রব আলম ক্ষমা করবেন না আমরা সেরেক করে কি করি না সেরেক করেন আমাদের সমাজে সেরেক আছে আছে মানে কি সেরেকের শাসাবাদ হয় বাংলাদেশের সেরিকের ক্ষমতার সেরেক আল্লাহরবুল্লাহ আলমিনের এবাদতের সেরেক অসংখ্য সেরেক বিদ্যমান সমাজ সিরকের সয়লাভ সমাজে কয়েকটা সেরেকের বর্ণনা দিয়ে সংক্ষেপে আল্লাহ আল্লাহ ভবিষ্যতের বিষয় যত গায়েবী বিষয় আছে এগুলা জানেন কে একমাত্র আল্লাহর আলমিন ভবিষ্যতের কোনো বিষয় গায়েবের কোন বিষয় এই ভবিষ্যতের জ্ঞান কার কাছে একমাত্র আল্লাহরবুল্লাহ আলমিনের কাছে কিন্তু দেখেন আমাদের সমাজে কত ভাই আছে হাতের রেখা গণনা করতে যায় গণকের কাছে গিয়ে हाथ रेखा गणना हाथा दिखे गण है ना राशि गणनारण गणकर का भविष्य बक्त जाए गए जानते चाय राशि देखें भविष्य ময়না ফাঁকের কাছে তোতা কত ফাঁকের কাছে গিয়ে তাহলে জানে যখনই আমি বিশ্বাস করি এদের কাছে গিয়ে যে এরা আমার ভবিষ্যতে কি হবে না হবে বলে দিতে পারে এটার নাম হলো কি আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলছেন কোন ব্যক্তি যদি গণকের কাছে যায় ভাগ্য গণনা করার জন্য যায় গণককে গিয়ে জিজ্ঞাসা করে দেখেন তো আমার সামনে ভাগ্যটা কি লাম তুক বাল্লাহ সলা চল্লিশ দিন পর্যন্ত আল্লাহ রবল করেন না সদ্য কাহু বিমাই গনক যা বলে দিল বিশ্বাস করে ফেলছে গনক বলছে তোমার বড় বড় দুটা বিপদ আছে সামনে এত কেজি চাউল লাগবো এত কেজি ডাউল লাগবো এত কেজি পিঁয়াজ রসুন গণকের কথাটা বিশ্বাস করে ফেলছে আল্লাহ রসুল সাল্লা বলেন ওই গনকের কথা যে ব্যক্তি বিশ্বাস করে ফেললো ককাড়া বিমা আলা। তাহলে এটাকে বলা হয় কিভ কল্লা কল্যাণ অকল্যাণ এগুলাতে বিশ্বাস করা শেরিক বাড়ি থেকে বের হয়েছেন পাখি একটা গড়ের বাড়ির কোন ডাক দি উঠছে বিয়ে সাদে ভালো কাজ শনিবার মঙ্গলবার করা যাবে না দিনগুলা ভালো না তারপরে সকালবেলা বেলা কাস্টমার আসছে প্রথম কাস্টমার দেওয়া যাবে না পরের গুলা সব দেওয়া যাবে কিন্তু প্রথমটা দেওয়া যাবে না তারপরে সকালবেলার কাস্টমার বাঁখি দিলে দিন বাকিতে বাকিতে যাবে এই জাতীয় শুভ অশুভ কল্যাণ অকল্যাণ এইগুলাতে বিশ্বাস করা এগুলা শির বিশ্বাস করা সেরেক সাহাবাই কালাম জিজ্ঞাসা করলেন ইয়ারসুল আল্লাহ সাল্লাম আমরা তো জাহিনী যুগে অনেক সেরেক করে ফেলেছি এই কেমনে কাপড়েক থেকে আমরা বেঁচে আসব। আল্লাহ রসুল সালাম বলেন তোমরা ঘোষণা করো আল্লাহ তোমরা বলো হে আল্লাহ খাইরা খাই খাইরুক কোনো কিছু কল্যাণ করার মালিক একমাত্র আপনি আপনি ছাড়া কোনো কল্যাণ ও মালিক নেই আর কোনোধ নাই এই বিশ্বাস যদি করো আল্লাহ রবিন তোমার অতীতের ওই সেরিকের গুণা আল্লাহ মাফ করে দিবেন তাহলে এই জাতীয় সেরিক আমাদের সমাজের রে ঘরে স্ত্রীর অনেকগুলো আছে বোনের কাছে অনেকগুলো আছে এক একজন এক এক ধরনের চিন্তা চেতনা সেরে কি বিশ্বাসে লিপ্ত আছে আবার আমাদের ভিতরে যেমন রুবিয়তের সেরে আছে ক্ষমতার আল্লাহ আছে আল্লাহ কেন্দ্রিক আল্লা একমাত্র আল্লাহ বলবেন আমরা খালি বলি সময় আল্লাহ কিন্তু এটার বিশুদ্ধ তৌহিদ হলো একমাত্র আল্লাহ এই জন্য আল্লাপাক সুরাল ফাতেহার মধ্যে আল্লাপাক শিখাইছেন আপনার ইা মানে কি একমাত্র আপনার বা ইয়াকা নাস্তাউন আমরা সাহায্য চাই একমাত্র আপনার কাছে দুই জায়গায় কিন্তু আছে কি একমাত্র যদি না থাকে তখনই সেরেক ডুবে যতক্ষণের ভিতরে মধ্যে আল্লাহর আস্তে আস্তে এবাদতের ভিতরে সেরেক ডুকতে থাকে তাহলে আমাদের সমাজে এবাদত কেন্দ্রিক সেরেক আল্লাহর এবাদত কেন্দ্রিক সমস্ত এবাদতের একমাত্র মালিক হলেন আল্লাহ রব प्रत्येक आल्ला आलमीन के कईदा करते हैं प्रत्येक रखाते देखें द्याम हलो एक बार रुपू हलो एक কিন্তু হইলো কয়টা আল্লাহ আল্লাহর আলমিন যখনই আল্লাহ রব্লা আলমিনের সাথে অন্য কোন জীবিত মানুষকে অথবা কোন মৃত মানুষকে একটা সাজদা করে দিলাম তখন এটা কি হইল এইসাটা কি মানন করা কোনো কিছু মান্যত মান্যত পর্যন্ত মান্যত মানে কি মান্যত মানে কি मस्जिदे मस्जिद दस हजार टाइम दीबी दस टाक नफल सला तीन दिन सियाम पालन करब ये किस आल्लर असुख भाओ तुमारलि जगह उमो कल दरबारे उमो कलर कबरे আমি একটা গরু দিব একটা ছাগল দিব কিছু মোমবাতি আপনি বড় ধরনের আল্লাহর হকের ক্ষেত্রে জুলুম করলেন আপনার জন্য আল্লাহর জান্নাত হারাম হয়ে গেছে সমস্ত আমল বরবাদ হয়ে গেছে এজন্য জন্য ভাইয়েরা বোনেরা খেয়াল রাখতে হবে দ্বিতীয় প্রকারের যে জুলুমটা আমরা কাউকে সেরে করলে আল্লাহর প্রতি জুলুম করা হয় তিন নম্বর জুলুমটার প্রতি আসা তৃতীয় জুলুম যেটা আমি একজন এই বানিয়া দমের সদস্য হিসাবে সমস্ত বানী আদমের সাথে আমার স্বামীর হক জড়িত আছে আমার ছেলে হক জড়িত আছে আমার প্রতিবেশীর হক জড়িত আছে আত্মীয় স্বজনের হক জড়িত আছে মুসলিম অমুসলিম নির্বিশেষে আল্লা যত মানুষ আছে না আদমের বংশধরদের মানুষদের মধ্য থেকে আমি একজন মানুষ এই মানুষ হিসাবেও একটা হক আমার সাথে প্রত্যেক মানুষের সাথে সম্পর্কিত আছে যেমন আমার মুসলিম ভাইয়ের সাথে আমার সম্পর্ক আছে ঠিক অমুসলিমদের সাথেও আমার একটা সম্পর্ক একটা হক জড়িত আছে আল্লাহর জমিনে কোন অমুসলিম সে মুসলিম নয় এই কি আমার থেকে কোন জুলুম পাবে মুসলিম হলে ওই ব্যক্তি যে ব্যক্তির হাত থেকে দুনিয়ার সব নিরাপদ সবাই নিরাপদ থাকে তার মুখ থেকে সবাই নিরাপদ এই জন্যই এদের নাম হল মুসলিম মুসলিম মানে সালামত নিরাপত্তা এদের হাত থেকে এদের মুখ থেকে এদের শক্তি থেকে এদের ক্ষমতা থেকে থাকে। এদের নাম মুসলিম। কিন্তু যখন কোনো ব্যক্তি একজনের হক আরেকজন নষ্ট করে ফেলে যখনই এক ভাইয়ের হক আরেক ভাই নষ্ট করে দেয় তখন এটার নাম হলো চাইতে এই জুলুমটা বেশি মারাত্মক কারণ নফসের উপরে জুলুম যেটা এই নফ্সের উপরে জুলুম যত করবে কর্লাহ বলছেন আশরাফ আল্লাহ জুলুম যত করোনা কেন আল্লাহর থেকে এটার ব্যাপারে এত দুশ্চিন্তার কিছু নাই আল্লাহর রহমতের আশা করা যায় আল্লাহ মাফ করে দিবেন দ্বিতীয় জুলুম যেটা বলছে আল্লাহর হকের ক্ষেত্রে আল্লাহর অধিকারের ক্ষেত্রে জুলুম যে কোনো এটা সেরেক যেই কাজটা করে ফেলেছি এটা সেরেক করে ফেলেছি এখন আমি আল্লাহ রব আলিনের কাছে তওবা করব। এই সেরেক থেকে ফিরে আসব। আবার পুনরায় এটা কিন্তু সবচেয়ে জটিল বান্দার উপরে যদি জুলুম করি জুলুম করলো আল্লাহ মাফ করে দিবেন আল্লাহর হকের ব্যাপারে জুলুম করল আল্লাহ মাফ করে দিবেন माफ कर बारे दीबें तुम्हें जार जुलूम कर खुब कठिन कारण एक मानुषा জিজ্ঞাসা করলেন আতাদা তোমরা কি জানো মুফলে মানে যার কাছে টাকা পয়সা নাই গরিব হত এরা কারা তোমরা কি ছিনো এদেরকে গরিব মানুষ ছিনো তো সাহবাই কেরম বলেন্লা সাল চিনবো না কেন তারাই তো মুফলেস তারাই তো গরিব যাদের কাছে টাকা পয়সা নাই জাগা জমিন নেই এরাই তো গরিব মানুষ আল্লাহ রসুল বললেন আমি ওই গরিবের কথা বলি নাই আমার ওম্মতের মধ্যে ময়দানে বস্তায় বস্থায় নামাজ নিয়ে আসবে বস্থায় বস্তায় সিয়াম নিয়ে আসবে বস্থায় বস্তায় জাকাত নিয়ে আসবে বিশাল ফজিলত বিশাল আমল বিশাল সবাব নিয়ে আসবে কিন্তু আল্লাহর এই বান্ধা একজন বলবেন তোমার এই আমল থেকে নেই প্রতিদান দিতে দিতে শেষ পর্যন্ত এর কাছে আর কিছু নাই মানে আমল নিয়ে গেছে কে আমাদের অনেক কিন্তু এখন সবাইরে দিতে দিতে নিজের কাছে আর কিছু নাই আল্লাহ জাহান নামে নিক্ষেপ করা হবে তার অনেক আমল বিশাল আমল নিয়ে কে আমাদের ময়দানে হাজির হয়েছে কিন্তু বান্দার হক দিতে দিতে আর কিছুই শেষ পর্যন্ত লোকটা জাহান নামে যাওয়া লাগছে জান্নাতে চলে যাবে কিন্তু যার অনেক আমল কিন্তু বান্দার হব যথাযথ ভাবে রক্ষা করে নাই বান্দার প্রতি জুলুম করেছে এই জন্য আল্লাহ রসুল আরেক ভাইয়ের প্রতি জুলুম করিও না এক ভাই আরেক ভাইয়ের প্রতি জুলুম করিও না কারণ তোমরা একজন আরেকজনের ভাই আমরা মাজলুমকে সাহায্য করব এটা বুঝলাম যে মাজলুমকে সাহায্য করা মানে পক্ষে ধারাইলাম বিরুদ্ধে দাঁড়াইলাম জুলুম থেকে বিরত রাখো এটাই হলো জালেমকে সাহায্য করা খবরদার তোমাদের মধ্যে মুসলিম সমাজে যেন কোনো জালেম না থাকে যে জালেম আর এক মুসলিম ভাইয়ের প্রতি অন্য কারো প্রতিম যদি হয় তাহলে তার সর্বনাশ তার যত আমল যত যা কিছু আছে কেমতের মাঝে সব তাকে দিয়ে দিতে হবে যুগে যুগে যত মানুষ এই হকের ব্যাপারে আল্লাহ জাতির উপরে নাজিল করেছিল সেই যত কাউমের কথা কোরআনে আছে নুআ আলাই উপরে ফেরাউম ফেরাও এদেরকেও এরা মোমিনদের উপরে মুসা আলাইসাল্লামের উপরে এরা জুলুম করেছিল ঠিক নমরুদের কাউম ঠিক সে কৌমামের জাতি কৌম একের পর এক যত বড় বড় জাতিগুলো বান্দার উপরে জুলুম করেছিল বান্দার হক নষ্ট করেছিল সেবা লঙ্ঘন করেছিল আল্লাহ রবীন্দিন বিভিন্ন ধরনের করে দিয়েছেন সীমাবদ্ধ না আখের হতে তাদের বরবাদ হয়েছে আজকে দেখা যায় আমরা বিশেষ করে পরিবারের মধ্যেও একজনের প্রতি একজনে জলুপ করে পরিবারে পরিবারে দেখা যাবে প্রত্যেকের প্রত্যেকের হক যথাযথভাবে আদায় করে না স্ত্রীর নাই। যদি খবর নি যে স্ত্রীর মুহূর্তে দিছেন অনেক বাইকে পাওয়া যাবে স্ত্রীর মোহরটা দেন দশ লাখ টাকা মোহর এক লাখ টাকাও দেন তাহলে স্ত্রীর মুহূর্তা দেওয়া স্ত্রীর কি অনেক স্ত্রী তার স্বামীর হক আদায় করছেন না স্বামীর প্রতি জুলুম করতেছেন স্বামীর কথা অমান্য করতেছেন স্বামীর নির্দেশ মানিতেছেন না আপনি স্বামীর প্রতি জুলুম করতেছেন অনেক ভাই ভাইয়ের প্রতি জুলুম করতেছে বিশেষ করে এটা বড় ধরনের একটা জুলুম এই জুলুমের পরিণতিটা খুবই কঠিন কিন্তু আমরা অনেকেই বুঝি না মনে করি সাময়িক জমি কিছু বেশি নিয়ে নিতে পারলে মনে হয় খুব লাভবান হয়ে গেলাম जमी बमी जो सठीक भावार बुजाई ना दी जुलूम परिणती रबुल तीन टा गुणार बेपारे स्थायी जहां नाम कथा आलमीन सम्पद बंटन कर एक, एक, एक मानूष मारा गले कतु पा मे कतु पा भाई कतु पावे बन कतुकु पा সবার নির্দিষ্ট করে আলমেন এই নির্দিষ্ট করেছেন জান্নাত আল্লাহরুল্লাহ আলমিন এই মানুষটাকে জান্নাতে প্রবেশ করাবেন সোহান আল্লাহ এই মানুষটাকে আল্লাহা কোথায় প্রবেশ করাবেন জান্নাতে ঢুকাবেন কিন্তু যে ব্যক্তি আল্লাহরিদান অনুযায়ী বন্টন করে নাই এবং আল্লাহর আল্লাহ যে ব্যক্তি আল্লাহ এবং রসুলের নফর মানি করলো এই জাহান্নাম থেকে আর বের হওয়ার সম্ভাবনা নাইজবিল্লাখানে কঠিন ভাবে ধমক দিয়েছেন যে বান্দার হক নষ্ট করলে বিশেষ করে এই বন্টনের মধ্যে যদি হের করা হয় তাহলে এমনভাবে আল্লাপাক জাহান নামে ঢুকাবেন আর বের করবেন না এখানে শব্দটা দিয়ে আল্লাপাক অপরাধের মাত্রাটা আধিক্যটা বোঝানোর জন্য আল্লাপাক এই শব্দটা ব্যবহার করেছেন এই আমার ভাইয়েরা এবং বোনেরা পাক যদি জায়গা জমিন দেন दुनिया को शक्ति नहीं थामाई रखते बाधा दीलामी ना दें दुनिया मेरे दिए मन करबा बड़ी लोक हो जाओ तो अन्या जहान नामे चले ग शेष पर्त कबरे चले जाए कबरे ग नाम शि बताजन परवर्ती प्रजन्म के নিজে কিন্তু খাইতেও পারে নাই ভোগও করতে পারে নাই ব্যবহারও করতে পারে হারাম উপার্জন করে আরেক প্রজন্মে জাহান্ন থেকে হালাল রিজিকের উপরে থেকে আমি যতটুকু আল্লাহ রব আলিন আমার রিজিকের মধ্যে বরকত দেন ততটুকুর মধ্যে আমি সীমাবদ্ধ থাকব। তাহলে এই ক্ষেত্রে ভাই বোনের বিভিন্ন জনের আমাদের দেশে গ্রামে জমির আইল কাটে তারপরে সীমানার একটা পিলার আছে এটাকে আস্তে আস্তে ঠেলে ঠেলে একটু দিক সেদিক করে। এক বিঘাত এক হাত এতটুকু জমি নেওয়ার জন্য পাগল হয়ে যায় আল্লাহ রসুল যে ব্যক্তি অন্যায়ভাবে ভাবে জলুম করে এক বিঘাত পরিমাণ জমি এক বিঘাত বেশি না কেদাসে এক বিঘাত পরিমাণ জমি কেউ যদি অন্যায়ভাবে দখল করে দিন আল্লাহ নিয়ে নেয় তার মানে আপনি জমি দখল করছেন এক বিঘাত তো উপরে দিয়ে না এক বিঘাত কিন্তু জমি এটা তো খালি উপরে না এটা অনেক দূর পর্যন্ত নিচে আছে। তাহলে কত হাত দখল করছেন মানে আপনার এক এবার এটা দৈর্ঘ্য কত হাজার ফুট নিচের দিকে আছে আসে না জমি এটা উপরে এক বিঘাত দখল করছেন মানে পুরোটা দখল করছেন এই জন্য আল্লাহ রব আলমিন কেয়ামতের ময়দানে কেউ এক বিঘাত জমি দখল করলেও আল্লাপাক সাত জমিনকে তার গলার মধ্যে কেয়ামতের ময়দানে কেমন এক বিঘাত বাড়ানো যায় এদিকে কেমনে এক হাত বাড়ানো যায় তারপরে আরেকজনের থেকে কেমনে একটু নিয়ে নেওয়া যায় এই প্রচেষ্টায় যারা রথ থাকতো আল্লাপাক তাদেরকে এমন পরিণতি কেয়ামতার ময়দানে দিবেন এজন্য আমার বাইরা এবং বটেরা বান্দার হকের ব্যাপারে খুবই সচেতন থাকতে হবে আল্লাহর হকের ব্যাপারে জুলুম জুলুম নিজের উপরে আল্লাহ করলে করলে ফিরে আসলে আল্লাহ আল্লাহা ক্ষমা করে দিবেন কিন্তু বান্দার প্রতি জুলুম আরেকজনের গিবত করে ফেলছেন আল্লাহর বান্দার ব্যাপারে মিথ্যা কথা বলছেন আল্লাহর বান্দার ব্যাপারে এই বান্দা যতক্ষণ ক্ষমা করবে না আল্লাহ রবীন্দ্র ততক্ষণ পর্যন্ত ক্ষমা করবেন না যতক্ষণ আল্লাহর এই ক্ষমা করবে না আল্লাহ পাক ততক্ষণ ক্ষমা করবে না তাহলে এই ক্ষমাটা নেওয়া খুবই জটিল খুবই কঠিন এজন্য সব সময় নিজে জীবন করব থাকব তাও অন্য মানুষের অন্য বান্ধার হক নষ্ট করা শুধু মুসলমানের হক না অমুসলিমের হক ও নষ্ট করা যাবে না কারণ সেও আল্লাহর জমিনে মানুষ তাকেও আল্লাহ সম্মানিত করছে বেঁচে থাকার অধিকার আছে সেই ইসলাম গ্রহণ না করুক যে আল্লাহর না করতেছে সেই আল্লাহ তাকে সব কিছু দিয়ে রেখেছেন সে আল্লাহ তাকে খাওয়াইতেছেন সে আল্লাহ তাকে সংযোগ বিচ্ছিন্ন করেন নাই তাহলে আল্লাহ নাফরমানি করতেছে আল্লাহ সব চালু রেখছেন আমি আপনি তার প্রতি জুলুম করার কে আল্লাহ রে সকল মুশিকা সকল ও মুসলিমেরা তোমাদেরকে বাড়ি থেকে বের করে না তোমাদের সাথে যুদ্ধ করে না এদেরকে তোমরা আল্লাহ রব আলমিন এরকম ইনসাফকারীদেরকে আল্লাহ আল্লাহাক ইনসাফকারীদের পছন্দ করেন জালমকে আল্লাহ পছন্দ করেন না আল্লাহমিনের লান হয় জালেমের উপরে কখনো আল্লাহ রহমত বর্ষিত হয় না তবে আবার মাঝে মাঝে দেখা যায় জালেম অনেক সম্পদের মালিক দিন দিন তার দেখা যায় টাকা পয়সা বাড়তেছে সম্পদ বাড়তেছে তখন মানুষ মানুষকে দেখো জুলুম করে আর তার সব বাড়তে থাকে আল্লাহ তো কিছু করে না আল্লাহ আল্লাহর আলমিন যাকে দুনিয়া দেন তার অর্থ এই নয় আল্লাহ তাকে পছন্দ করেন আল্লাহ তাকে মোহব্বত করেন এটার অর্থ এটা যাকে আল্লাহ আল্লাহরবুল্লাহ আলমিন দিন দেন বুঝতে হবে তাকে আল্লাহর আলমিন মহব্বত করেন এই জন্য আল্লাহ রসুল আল্লাহ দুনিয়া দেন্দ আল্লাহ রবিন দিন শুধুমাত্র তাদেরকে দেন যাদেরকে আল্লাহ রব আলমিন মোহব্বত করেন এজন্য যখন কোন ব্যক্তিকে দেখবেন আল্লাহর এই বান্ধা আগে নামাজ পড়তো না এখন নামাজ পড়ে আল্লাহ করতো না এখন সিয়াম পালন করে আল্লাহর বান্দা আগে জাকাত দিত না এখন আল্লাহর আগে বলতো এখন সত্য কথা বলে আল্লাহর বান্দা আগে মানুষের উপর জুলুম করতো এখন জুলুম করে না বুঝতে হবে এই মানুষটাকে আল্লাহ রব্বুল আলমিন মহব্বত করেন ভালোবাসেন আল্লাহ থাকে মহব্বত এটা মহব্বতের দলিল যার টাকা পয়সা বেড়ে গেছে টাকা পয়সা শুধু বাড়তে আছে আল্লাহর প্রভাব প্রতিপত্তি ক্ষমতা আল্লাহ ফেরাউন কেউ দিস নমরুত কেও দিস এইরকম আবু জাহেল আবুল্লাহ কেও দিস তার অর্থ এই নয় যে আল্লাহরবুল্লা আলমিন তাদেরকে পছন্দ করেন বরং শক্তি অর্থ কিছু আল্লাহ রব আলমিন একটু বাড়াই দেন যাতে সে জুলুম করতে করতে সীমা লঙ্ঘন করে ফেলে আর যখন এই সীমা লঙ্ঘন করবে তখনই মুসরিফিন आल्ला तकड़ा कर जालेम परिणती भा तब तीन रकम जालेमर बेपार्जी दुई रकम जालेम ও বা করার দ্বারা করার দ্বারা সহজেই আল্লাহর থেকে ক্ষমা নেওয়ার মাপ রাস্তা আছে কিন্তু সবচেয়ে বড় সাংঘাতিক অপরাধ বরং এটার কারণে সে নামে যেতে হবে আল্লাহর লানতের শিকার হতে হবে দুনিয়া থেকে অনেক আমল নিয়ে গেলে সেগুলোকে আমাদের দিন সবাইকে দিয়ে দিতে হবে ব্যাপারে সতর্ক থাকবো আল্লাহ ক্ষেত্রে কখনো যেন সেরেক না হয় ইমানটাকে সেরেক মুক্ত তাহিদ ইমান রাখতে হবে আর আমল বেদাত মুক্ত সুন্নতি আমল রাখতে হবে आल्ला मद पान कर मदे अनेक उपकार नदेकार क्षति তাহলে যেই লোকটা মত পান করে মাদকাসক্ত হয় সে একদিকে যেমন আল্লাহ রব আলীনের নাফরমানি করে আবার তার নিজের নক্সেরও ক্ষতি করে ক্ষতি করে না যতগুলা অপরাধ আছে যতগুলা গুণা আছে প্রত্যেকটা গুণা শরীরের ক্ষতি করে কোনটা শারীরিক ক্ষতি করে কোনটা মানসিক ক্ষতি করে মাদক এমন এক জিনিস এটা শারীরিক ক্ষতিও করে আর্থিক ক্ষতিও করে মানসিক ক্ষতিও করে আচ্ছা কোন রোগের উপকার করে এটা শারীরিক ক্ষতি আর্থিক ক্ষতি মানসিক ক্ষতি সামাজিক ক্ষতি সব দিকে শুধু ক্ষতি আর ক্ষতি একজন চিকিৎসা বিজ্ঞানী আসেন ক্ষতিও আছে নকশের ক্ষতি আছে ঠিক ভাবে আপনি চুরি বলেন ডাকাতি বলেন তারপরে সন্ত্রাসী বলেন তারপরে আপনি যত রকমের অপরাধার এজন্য আমাদেরকে নিজের নক্সের উপরেও ঝুলুম করা যাবে না আল্লাহর হকের ব্যাপারেও ঝুলুম করা যাবে না বান্দার হকের ব্যাপারেও ঝুলুম করা যাবে না আল্লাহ রবাহ আলমিন আমাদেরকে আমানতের দিকে লক্ষ্য রেখে প্রত্যেকের সাথে ব্যবহার করার আচার আচরণ করার আল্লাহ রবাহ আলমিন আমাদেরকে তৌফিক দান করুন আল্লাহ সুবান আমাদেরকে জুলুম মুক্ত মুক্ত তৌহিদি ইমানের উপরে জীবনযাপন করা তৌফিক দান করুন দুনিয়া যতদিন বেঁচে থাকি ইসলামের উপরে বেঁচে থাকা তৌফিক দান করুন মৃত্যুর সময় আল্লাহ রব্লা আলমিন আমাদের সবাইকে ইমানই মৃত্যু নসিফ করুন আমিন